যে আমি সরকারি কর্মকর্তা সরকার আমাদের থেকে বাধ্যতামূলক বিভিন্ন দিবস উদযাপন করে নেত্রে আপনার পরামর্শ কি এক্ষেত্রে আপনার আমার করার কিছু নাই কেন সরকার বাধ্য করলে সেটার জবাবদিহিতা সেটার অপরাধ সরকারের হবে এটা আমার আপনার কিছু করার নাই এ ব্যাপারে অনেকগুলো হাদিস আছেন আল্লাপ কোরআন আয়াতন হাজির করছেন যে কেউ যদি কারো উপরে জুলুম করে তার অন্তর যদি কালবহু মতমাইন নুন তার কলব যদি ইমানের উপরে মুতমাইন থাকে তাহলে জুলুম করলে যারা জুলুম করবে তাদের দায় দায়িত্ব তাদের